بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين صناه ما له في الارض ولا بيتم ما تربه وقال رسول الله صلى الله عليه وسلم إن العيافة والطرق والصيرة من الجبت وقال رسول الله صلى الله عليه وسلم من اقتبس شعبة من النجوم فقد اقتبس شعبة من السحر সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ গুলার জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের একক রব যিনি সমস্ত মাকলুখাতের একক রব যে রব আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং হেদায়তের পথে দিক নির্দেশনা পথ নির্দেশনা দান করেছেন সেই রবেরই প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাম আমাদের প্রিয় নবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সফি আল্লাহ তুফানা যাকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য এবং জিন জাতির জন্য একক পথ পথ নির্দেশনা দানকারী একক পথ প্রদর্শক হিসেবে নির্বাচন করেছেন নির্ধারণ করেছেন যার আদর্শের বাস্তবায়নে রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ নাজাদ পরকালীন মুক্তি তার প্রতি সালাম সালাম আল্লাহ আলাই আল্লাহ মুদারিক আলাই আজকে আমাদের আলোচনা আলোচনার একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল গত দুই সপ্তাহ আগে কি বলেন তো ধারাবাহিকতাটা কি হ্যাঁ আলোচনার ধারাবাহিকতা শুরু হয়েছিল একটা জিনিস খেয়াল রাখবেন যে কিতাবে কয়েকটা পাঠ মাত্র কিন্তু আট নয়টা পার্ট আট নয়টা পার্ট হচ্ছে শিশ্রিটা অধ্যায় বিভক্ত শিশা অধ্যায় শাখা পোশাক বিভক্ত একটা পাঠ সম্পর্কে কয়েকটা আলোচনা ধার এক দু এই উম্মাদ যারা রাতুলের আহ্বানের সারা দিয়েছে আল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়েছে এই সারাদানকারী উম্মাদ মূর্তি পুজো হয়ে যাবে সারাদানকারী উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে শীতকের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করবে প্রবেশ করে একেবারে একাকার হয়ে যাবে মস্রিকের সাথে এই উম্মস্রিকের সাথে একাকার না হয়ে যাওয়া পর্যন্ত কেউ সংগঠিত হবে না হবেই এই উন্মদ মূর্তি পূজক হবেই মূর্তি পূজক হয়ে যাবে এই উম্মিকের সাথে একাকার হয়ে যাবে ইরুদির সাথে একাকার হয়ে যাবে খ্রিস্টানদের সাথে একাকার হয়ে যাবে পরিপূর্ণ ভাবে প্রবেশ করাবে আর নিজের যেটা সেটাকে সে অনেক দূরে ছুঁড়ে মারবে মনে করবে আমার যেটা সেটা হচ্ছে লাঞ্ছনার বস্তু আজকে দেখেন না মানুষের মুখে রাস্তায় ঘাটে মানুষ বলে পৃথিবীতে যদি নিকৃষ্ট হিন্দুরা বলছে না হিন্দুরা আল্লাহ কিছু ব্যক্তিরা যারা রয়েছেন যাদের জ্ঞান গড়ে ফেলা তারা ইসলামের প্রশংসা করে বেড়াচ্ছে ইসলামের প্রশংসা করে বেড়ায় ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বিশ করে তাদের মধ্যে যারা চিন্তাশীল মানুষ হচ্ছে আর এইদিকে মুসলিমরা ইসলামকে এত বেশি কটাক্ষ করছে কল্পনার বাইরে কল্পনার বাইরে কটাক্ষ করছে মুসলিমরা ইসলামকে কল্পনার বাইরে কটাক্ষ করছে দেখেন যে আফগানিস্তানে কোরআন পুড়িয়ে দিল এর পিছনে কিছু মূল বিষয় আছে কেন পুড়িয়েছে তা তারা ব্যাখ্যা দিয়েছে তারা পরবর্তী বলছে এটা মুসলিমের ইমানের একটা পরিচয় হয় তাদের কোরআন কে দিয়েছে এটা একটা ইমানের পরিচয় কেন কোরআন ঠিক আছে অপরাধী বেশি অপরাধে বেশি অপরাধ কোরআনকে ইন্দুর গলায় পর্যন্ত কাবি ছুড়ে গত সপ্তাহে ইন্দোর গলা থেকে তাবিজ খুলেছে আমি জানি না যে কথাবার্তা বলতেছি ভাই এটা হয়েছে সব বলতে রাত্রে মনে হয় কথাবার্তা বলতে হচ্ছে বড় একটা তাবিজ আল্লাহ লেখা আল্লাহ লেখা তাবিজ দেখা আমি গোলা তুলে থেকে খুল খুলে ফেলছি খুল ব্যবস্থা ভাই একজন হজুর দিচ্ছে আমার নাম সুনীল চন্দ্র দাস আমার নাম সুনীল চন্দ্র দাস সুনীল চন্দ্র দাস আমি মুসলিম রাখা নাম মুসলিম আমি শিল গোষ্ঠীর শিল সম্প্রদায়ের হুজুর দিয়েছে পরে তার সামনে করেন আয়া আপনাকে হিন্দুর গলায় জুড়িয়ে দিছে হিন্দু এটাকে নিয়ে আল্লাহ বলছে লাই আমার তো অপবিত্র ব্যক্তিরাই তাকে স্পষ্ট করবে না হুজুর হিন্দুর লড়া দিচ্ছে অনেক হিন্দুর লড়াই তাদের জন্য হুজুর দেখ এক ভাড়া দিয়েছিল আগে আমরা তখন তাদের বয়সী আমার তখন বয়স আগে করবো এক হিন্দু তারকা ছিল আমাদের কাছে ওর বাচ্চা কাচ্চা কিছু ইলে আমার আপার কাছে নিয়ে করছে তখন আমাদের এই মর্ষিটা এক ইংশ ছিল এই গুজরা থেকে পুরো পরিবার তাবিজ তো ওর সব গুজরে থেকে পরিবারে ছেলের গলা হিন্দু ওর পরিবারে গলা তাবিজ ওর বউর গলায় তাবিজ ওর গলার তাবিজ সব গুজরা অবমান মা এটা অবমান মামান যে এই অবমাননা অনেক বেশি অনেক বেশি বরং কখনো কখনো অবহরণ করবে চুড়িয়ে দাও অথবা আঙুনে জ্বালিয়ে ছাইগুলোকে মাটি নিচে দেখুন করে দাও তো বলতে পারবো যদি ভালো নদী পাওয়া যায় নদীতে ফিরে হবে তাতে অবহরণ না তো अवमानना मुसलिमरा एरापूर्ण भावे शिल्कर मध्य प्रवेश कर युदी ख्रीस्टान नसारा बौद्ध पौथलिक अग्निपूज हिंदू योजना এই উম্ম ইহুদি হবে খ্রিস্টান হবে বৌদ্ধ হবে পোস্তলিক হবে হিন্দু হবে অগ্নি পূজক হবে হয়ে যাবে হবে তাদের আদর্শের বাস্তবায়নের মাধ্যমে আর এই উম্ম মূর্তি পূজক হয়ে যাবে কিভাবে এভাবে ওইগুলো হবে আদর্শের বাস্তবায়নের মাধ্যমে আর মূর্তি পূজক হবে তারা তারা এবারতের মন্তব্যের মধ্যে কিভাবে হবে প্রথম ধাপ হচ্ছে তারা তাদের আদর্শের বাস্তবায়ন করবেন পরিপূর্ণ এমন কি তারা যদি তাদের আদর্শটাকে নিয়ে পালিয়েও যায় লুকিয়েও যায় হারিয়েও যায় সে হারিয়ে যাওয়া আদর্শ খুঁজে বের করে দেবে না হারানো ইতিহাস বের করে নিয়েছে হারানো ইতিহাস হারানো মানিক সব তুলে নিয়ে আসে খুঁজে নিয়ে আসবে তার ধারাবাহিকতা চলছিল প্রথম বিষয় হচ্ছে আদর্শের মাধ্যমে এই আদর্শের বিষয়টাকে আবার কয়েকটা ধাপে নিয়ে এসেছে বড় একটা হাতির ছিল তারপরে রথমে আবার সুসংবাদ দিয়েছেন তোমাদের জন্য সুসংবাদ তারা এবং তারা বিজয় বেসে থাকবে আল্লাহ পক্ষ থেকে তাদের উপরে সাহায্য কল্যাণ আসতেই থাকবে তাদের উপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে জাদু দ্বিতীয় বিষয় হচ্ছে জাদু এই উমুখ মুক্তি পূজক হয়ে যাবে জাদুর মাধ্যমে জাদুর মাধ্যমে জাদু শিক্ষার মাধ্যমে জাদুর প্রয়োগের মাধ্যমে সময় তাদেরকে জাদু থেকে সরানোর জন্য তারা বলছে ঠিক আছে আমরা জাদুগর আমাদেরকে শিখিয়ে দাও তারা শিখালো এই উদ্দেশ্যে জাদুকর্মীরা জাদু থেকে ফিরে চলে আসে অতবার কি হলো তারা তাদের মতো জাদুতে লিপ্ত হয়ে গেল জাদু শিখার মাধ্যমে মসৃক হয়ে যাবে এরা ইয়েদি হয়ে যাবে এরা হিন্দু হয়ে যাবে এরা পত্তলিক হয়ে যাবে এরা খ্রিস্টান হয়ে যাবে এরা কিসের মাধ্যমে জাদুর মাধ্যমে জাদুর মাধ্যমে যেই জাদু করবে সে হয় ইহুদি না হলে খ্রিস্টান না হলে হিন্দু না হলে পুস্তলিক না হলে অগ্নি পূজক না হলে চন্দ্র পূজক না হলে সূর্য পূজক না হলে গাছ পুজো না হলে পাহাড় পূজক না হলে নদীর পুজো কুমিরের পুজো আছে আছে বেশি দূরে যাওয়া লাগবে না আপনি এগারো নম্বরে বিহারিপট্টিতে যাবেন এইখানে বিহারিপট্টিতে গিয়ে আপনি খুঁজবেন যে এলাকায় কারা কারা তদবির করে তাদের ওদের কাছে গিয়ে দেখবেন যে ওরা ঘোড়ার পূজা করে ঘোড়ার পূজা করে ঘরে ঘরে ঘোড়া আছে ওই যে হোসেনা ঘোড়ার পূজা করে পাগড়ির পূজা করে এবং সাইনের লাঠির পূজা করে সবগুলোকে রাত আছে ওর সামনে বসে বসে তপস্যা করে তারপরে এইখানে দেখবেন তো এই উম্মি পূজক হবে মুশ্রিক হয়ে যাবে এরা ইমুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে মাধ্যমে কি করা আমার বকাটা দেখলে আমার পড়ানো হয় না বসে তেয়ারোন পড়ান যায় গান গান বুঝেছি যাতে ওয়ালার সাথে বসছে যাতে প্রমাণ দেয় জাদু করানোর মাধ্যমে জাদু করা জাদু করানো জাদু শেখা জাদু শেখানো জাদুর প্রয়োগের মাধ্যমে এই উম্মি পূজক হয়ে যাবে পরে হাতিতে আসবে যে জাদু করে যে জাদু করায় যার জন্য জাদু করা হয় জাদু জাদু বলবো জাদু চিনবো না তাহলে আমি জাদু থেকে বাঁচব কি করে জাদু জাদু বলবো জাদু চিনবো না জাদু থেকে বাঁচবো কি করে যেমন শীর্ষ হচ্ছে মহাপাপ এটা কে জাননা হিন্দু জানে খুলে মহাপুলে দিল হিন্দু খুলে দিলো হিন্দু এর সাথে কথা বলবেন ইনশাল্লাহ সামনে দিকে আমাদের আরো কিছু সাবজেক্ট আছে মুসলিমদেরকে আমরা কি করে দেওয়া উচিত ক্লাস হবে ইনশাল্লাহ মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি তাদের ধর্মীয় গ্রন্থ দেখে তাই আপনি আপনি কিভাবে পাচ্ছেন এইভাবেই দাওয়াত এই পদ্ধতিতেই রোদপ্রচন দাওয়াত দিয়েছেন রোদ রোচনে যে সময় যে ডিস্ট্রিক্টর ছিল তারা নিজেদেরকে মুসলিম দাবি করতেন এবং তারা নিজেদেরকে হানি পা দাবি করতে হচ্ছে হানাপি আমরাই হচ্ছে মুসলিম মোহাম্মদ হচ্ছে বিধর্মী মসলাম কি বিধর্মী বলতো না ও ছবি হয়ে গিয়েছে ও বিধর্মী হয়ে গেছে ও বাবদার ধর্মকেই ছেড়ে দিয়েছে আমরাই ধর্মের উপরে আছি আমরা বিধর্মী ও বিধর্মী হয়ে গেছে এই পদ্ধতিতেই আল্লাহ রা ইসলাম মানুষকে ইসলামের দিয়েছেন এই পদ্ধতি মজা লাগে না বা সবার কাছে গরম লাগে নাই গরম গরম কিছু ঠান্ডা ঠান্ডা যে কথাবার্তা হয় শরীর খালি ডিপ ফ্রিজ ঢুকে বরফ ঢুকে ডিপ ফ্রিজ ঢুকে যায় শরীরের ভিতরে এই কথাবার্তাতে শরীরের ভিতরে ডিপ ফ্রিজ লেখা যায় ও ফ্রিজের ভিতরে ঢুকে না ওর ভিতরে ডিপ ফ্রিজ যায় গরম কথা শুনা শরীর জিহাদ তো বলবে মুসলিম তাই না জিনিস খেয়াল করেন আল্লাহ কোরআনে যত জায়গায় জেহাদের কথা বলেছে প্রত্যেকটা জায়গায় সব দিয়েছে আনু আমার কবর থেকে তাপার রূপ কামনা করে একটা বই আমি পড়েছিলাম ছোটবেলায় খুব মজা লেগেছিল ছোটবেলা নব্বই সালের পরপরই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি পড়েছিলেন না আল্লাহ বলছেন আল্লাহকে জান্নাতে মুমিনদের জন্য সব কষ্ট মিটে যাবে এই যে দুনিয়া জীবনে না হারাম খেতে পারছি না সুদ খেতে পারছি না সবার সাথে মিটে যেতে পারছি না সবার সাথে শুধু পারছি না মাকে মায়ের সেইভাবে সেবা শুষে না মায়ের বাবার আদর যত্ন দিনের কারণে না ফ্যামিলির সাথে সেভাবে চলা যাচ্ছে না সমাজের মানুষের সাথে চলা যাচ্ছে দুনিয়ার জীবনটা কেমন যেন মনে হচ্ছে যে আমরা কারাগারের মধ্যে আছি এমনটা মনে হয় না মরিদের কেমন যেন কারাগারের মধ্যে বসবাস করছি কারাগারের মধ্যে বসবাস করছে চাইলে সবকিছু করতে পারি না এই অবস্থায় যেতে যেতে একটা মানুষ একটা পর্যায়ে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করবে তার থেকে ও চলে আসবে যে কষ্ট কষ্ট ক্ষুধা দারিদ্র তাকে গ্রাস করবে অনেকগুলো বিষয় তাকে গ্রাস করে নেবে সবগুলো কষ্ট মিটে যাবে রব আলিনকে একবার দেখার মাধ্যমে মোমিনদের একবার দেখার কত মুদের কষ্ট একদম কতদিন কত দিন কত সময় কত দীর্ঘ সময় যে মুমিনরা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে আল্লাহ দিকে যে কত সময় দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকবে কোন ধরে স্বাদ মিটবে না আল্লাহকে দেখার স্বাদ মিটবে না এত সুন্দর আমাদের লক এত সুন্দর আমাদের রকম এত টিপাতে কামাল তার মধ্যে না চেয়েছিলেন দেখতে পাননি দেখতে মুহিন্দা কোনদিন দেখতে পায়নি মুহিনদের প্রথম জামাত হচ্ছে নবিরসুলের জামাত দ্বিতীয় জামাত হচ্ছে তাদের সাহাবিজের জামাত তারাই দেখতে পাননি তারা আল্লাহ করেছেন আল্লাহকে সশকে তারা দেখতে পাচ্ছে মুজাহিদা তো কার জন্য জেয়াদ করলো জন্য জীবন উৎসর্গ করলো কার জন্য করলো কার জন্য করলো একটা পর্যায়ে যুদ্ধ করতে যাচ্ছে তারা পৃথিবীর বড় বড় মসজিদ কবর থেকে তারা পারে দফিং করতেছে কবর প্রত্যেকটা মসজিদ অধিকাংশ মসজিদ আফগানিস্তানে যাবে কাংশ মসজিদ হচ্ছে নাইনটি পার্সেন্ট মসজিদ হচ্ছে কবর কেন্দ্রিক কবর মসজিদে বিধানভাবে মসজিদ মাদারি শরীফটা আছে যেখান থেকে তালেবানদের উত্থান থেকে তালেবানদের উত্থান মাদারী শরীফ থেকে তালেবানদের উত্থান অথচ আমরা মনে করছি যে জন্য যুদ্ধ যাদের উত্থান থেকে যাদের চলাচল থেকে তাদের চলাচল চলাচল কবর কেন্দ্রিক চলাচল ওরা ইসলামের জন্য কি জিজ্ঞাসা করবে কি জিনিস করবে আর এখন তো একদম স্পষ্ট হয়ে গেছে যে ওখানকার লড়াই হচ্ছে ক্ষমতা আছে লড়াই ওরা এখন বারবার বৈঠক করতে চলে কিছুদিন আগে হতে হবে যে বৈঠক করিতে বৈঠক করিতে যেখান থেকে কথা গেল যে সিরিক সিরিক সিরিক সিরিক মহা অপরাধ সিড়ি বড় জুলুম সিরিক সবচাইতে বড় অন্যায় এই কথা এদেশে এই যে এখন আসার সময় সে পীর সে পীর হচ্ছে কিছু মুলি আছে তার বিয়ার করতে চাকরি করে কথা হলো কোরআনের একটি আয়াতুল কালামের তুল্লিন এই আয়াতের সে অর্থ বললো একটা ব্যাখ্যা করলো একটা যে প্রাণিত দলিল যারা নবীর সামনে মিলাপ করবে না ক্যাম্প করবে না এই করবে না এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট এরা হচ্ছে এই সেই এক পর্যায়ে গিয়ে তাদেরকে বললো যে যাদব সন্তান যারা নবীর সামনে মিলাদ করে না নবীর জন্য ওদের মতো করে এই সেই করে না নবীর জন্য এখান থেকে কিছু পাঠায় না নবীর ওখানে গিয়ে যারা না বলেছিল যে ওহাবি সম্প্রদায় পর্যন্ত বলে দিললো এরা হচ্ছে কোরআনের একটা আয়া থেকে মানুষকে বাস্তাট বলে দিলল যারা নবীর শিরিক করে না অথচ সে মনে করছে যে নবীর সানে সিরিক করাটাই হচ্ছে এবারুক এবারুক আমি মাঝে মাঝে বলি কোথায় এখানেও মনে বলছিলাম যে একবার চিটাং থেকে ফিরে আসছি কমলাপুরে এসে নামলাম নামার পরে কি বাদ ছিল যেন মনে নেই মসজিদটা দেখুন খবর আছে আমি তিন দিন জন্য ওখানে দাঁড়িয়েছি মাইকে আওয়াজ শুনলাম এশার সময় এশার পরপর যে শিখ মহা অপরাধ শিখ মহা জুলুম শিল্পের মতো অপরাধ পৃথিবীতে আর কিছু নেই এই নেই সেই নেই মসজিদের জিনিস বোধের সিড়ি কি জিনিস গেছি পাহাড় তৈরি এক মসজিদে জোরে তলাপ করলাম তাদের আগে কিছুক্ষণই আমার সাথে কথাবার্তা হল তারা পড়লাম তার সঙ্গে খালাতের পরে সে মোনাজাত করছে মনের মধ্যে মধ্যে আজমিরি আয় খা আজম তু আমার এ কাবুল তো আমারা ইয়ে নামাজ কবুল করমা আজমেরি খাজা তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করো তুমি আমাদের এবাদত গুলোকে কবুল করো রাজম করতে করতে মসজিদ থেকে বের থেকে বের দেব যদি জানতাম যে ওর এই কোশ্চিন কালো ওর পিছনে ফলাপ করতাম না কশ্চিন কালো সলাপ করতাম না ওর খালা করলাম তারপর আজ মেরিয়েছে গানটা বিচিয়ে সলা আগে কথা বলছে হ্যাঁ সিঁড়ি করা অপরাধ বেদাত করা অপরাধ ওইটা ওইটা সেটা ও বোঝে সিঁড়ি কি জিনিস বোঝেও যদি বুঝতো বলতো যে খাজা আজ মেরে তুই আমার দোয়াকে বলতো তুই আমার এবাদককে বল করছো অবিল বলছ ওঠে না সিরক কি বলার সাথে সাথে শির্কের ব্যাখ্যা আসতে হবে ব্যাখ্যা আসতে হবে ঠিক জাদুবিদ্যা বিদ্যা মূর্তি পূজার বিদ্যা জাদুর শিক্ষা মূর্তি পূজার শিক্ষা জাদুর কার্যক্রম হচ্ছে মূর্তি পূজার কার্যক্রম জাদু করা হচ্ছে মূর্তি পূজা করা এই যে জাদুটা এই জাদুর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমরা জাদু থেকে বাঁচতে মৌখি যে কথাটুকু দিয়ে মানুষ বেঁচে থাকতে পারবে না মৌখিকে কথাটুকু দিয়ে মানুষ বেঁচে থাকতে পারবে না ও টিকতে পারবে না মৌখি কি কথাটুকু দিয়ে বিলকুল টিকতে পারবে না আপনি যান এই যে আমাদের এক নম্বরে শাহালিন বাজার এখানে প্রতি মঙ্গলবার সম্ভবত আগে মঙ্গলবার ছিল না এখানে তারা ওখানে এই মাজারে কোরআন একটা ফের করেন দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে তার মধ্যে অনেক আমার পরিচিত তো ওখানে তাপ্তির করেন ওখানে শুনতে গিয়ে দেখবেন যে তারাও করছে আবার কিছু চলছে ওইখান গিয়েই প্রবেশ করছে ওখান থেকেই বের হচ্ছে এবং তার গ্রামের জন্য তাদের সামনে বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পাঠ করছে তাদের অতিলা নিয়ে ওই মাজারের অতিলা নিয়ে আল্লাহ দোয়া করছে মাদারের দোয়া মাঝারের ভিতরে গিয়ে তাফির করা এর এরতুলের আদর্শ না কোন নবীর আদর্শ না কোন তাহাবির আদর্শ কেন হচ্ছে তো জাদু জাদুটা কি জাদু হচ্ছে একটা পণ্য জাদু হচ্ছে একটা পণ্য যার ক্রয় মূল্য হচ্ছে ইমান যার ক্রয় মূল্য হচ্ছে ইমান দিবেন জাদুকে কিনে আনবেন ইমান দিবেন জাদুকে কিনে আনবেন তার সাথে কিছু টাকাও কিন্তু দিতে হবে খালি ইমানই দিবেন তা হবে না কিন্তু কিছু টাকাও দিতে হবে টাকাও দিতে হবে বন্ধুরা বলছেন তো কিছু টাকাও দিবেন জাদুও কিনে আনবেন ইমান তাকে দিয়ে চলে আসবেন এর বিনিময়ে দুইটা পুরস্কার পাবেন एक दुनिया जीवनेकल्याण जीवन आगुन तो जदू आजकल आलोचन कैकटा विषय चले आस दसटार मत जदुर व्याख्या दिए अल्लाह रसुल्लाम कथा थे मध्य एक हादिर सम्पर्के <coughs> বাংলাদেশ থেকে যে ছাপা কিতাব এখানে এরা মন্তব্য করেছে নাসীন আলবানি রাহিমাউল্লা রিয়াজুদ্দ রিয়াজু সালেমিনের চাকরি থেকে যে হাদিসটি দুর্বল কিন্তু অধিকাংশ মিসছেন হাদিসটি হচ্ছে হাসান এবং তারা এখানে লিখে হচ্ছে হাদিসটি হাসান মারফত তো যাই হোক এরা অর্থের সাথে কোরআনের সাথে মিল রয়েছে দ্বিতীয়বার একটা হাদিস সম্পর্কেও বলা হয়েছে যে হাদিসটি দুর্বল কিন্তু এ হাদিসেরও অর্থের সাথে মিল রয়েছে মানে কি জাদু জিত হচ্ছে জাদু এই জাদু ব্যাখ্যা দিচ্ছেন ইন্নাল আয়া পাতা পা भाग्य गणना भाग्य गणनाम दिए बोले चिल उड़े का गणना कर सिसटेम कागज उड़िया ফরিং দিয়ে ফরিং আছে না ফরিং দিয়ে ভাগ্য গণনা করে কাক দিয়ে ভাগ্য গণনা করে কাক এখন কাক দিয়ে ভাগ্য গণনা করে সেখান যা ও গিয়ে একটা চিঠি নিয়ে আসে টিয়া দিয়ে করছে পাখি উড়িয়ে ভাগ্য করছে অথবা যে কোনো কিছু উড়িয়ে ভাগ্য করছে হাটিয়ে হাটিয়ে করছে এটা হচ্ছে জাদু এটা হচ্ছে জাদু ব্যাখ্যা করতে পারলেন জাদু যেভাবেই হোক ভাগ্য গণনা করা হচ্ছে যেভাবে হোক ভাগ্য গণনা করা হচ্ছে জাদুড়া তোরক তোরকটা হচ্ছে রেখা করে যে কোনো কিছু করা ভাগ্য গণনা করা হচ্ছে জাদু রেখা অঙ্কন করে ভাগ্য গণনা করা হচ্ছে তোরক শব্দটা আছে হচ্ছে মাটিতে রেখা অঙ্কন করে এখন তো বিজ্ঞানের যুগ মাটি পর্যন্ত আর যাদের অট্টালিকা আছে মাটি পাড়াবার সময়টা কোথায় তা এখন তারা কি করে করবে মাটিতেই যাবে না দরকার নেই কাগজ কলম কাগজ কলম তোরকটা হচ্ছে মাটিতে মাটি এইভাবে আসে ওইখানে গিয়ে এরা এইভাবে করে রেখা অঙ্কন করে এইভাবে করে রেখা অঙ্কন করে হাঙ্গুল দিয়ে করে ছুরি দিয়ে করে কাটি দিয়ে করে এই মাটিতে রেখা করে ভাগ্য গণনা করা এটা হচ্ছে জাদু হবে যে শিরিক সৃষ্টি থাকবে মূল বিষয় ঠিক থাকবে রং পরিবর্তন হবে ভাষার পরিবর্তন হবে কণ্ঠের পরিবর্তন হবে বলছিলাম না আগে রং ভাষা কণ্ঠের পরিবর্তন হবে মূল বিষয়টা ঠিক থাকবে এই যে রেখা টানাটা এটা ঠিক থাকবে এটা আগে ছিল মাটিতে তারপরে এটা চলে এসেছে কাগজে এরপর চলে এসেছে টামা কাঁচার প্লেটে তারপরে চলে এসেছে ওই যে প্লেটে এখন এটা চিনামাটির কম্পিউটারাইজ পদ্ধতিতে জানা কম্পিউটারাইজ পদ্ধতিতে এখন বাক্য গণনা করা হচ্ছে কম্পিউটারাইজ পদ্ধতিতে ওইখানেও গিয়ে দেখবেন কম্পিউটার স্ক্রিনে ও রেখা টানছে কিভাবে করে টানছে এখানে একটা রেখা এই মাথায় একটা তিল দিচ্ছে ওই মাথায় একটা জুতা লাগানো আছে এখন চলে এসেছে কাগজের উপরে হ্যাঁ তামাকা মধ্যে চলে এসেছে এই মাটিটাই চলে এসেছে এখন এটা হচ্ছে জানি থাকবে তো যেখানেই দেখবেন কোনো কিছুর মধ্যে রেখা টেনে রেখেছে ঘর ঘর কেটে রেখেছে একজন বড় একজন লোকের ব্যাপারে আমাকে সাথে নি অনেকদিন আগে আপনারা প্রায় পাঁচ বছর আগে আমাদের এই যে সিএমবিটা আছে গণপর্ত বিভাগের যে কারখানাটা এটা তো আগে আমাদের খেলার মাঠ ছিল আমরা খেলতাম দেখতাম এসে বিতর্কটা পুরো ফাঁকা ছিল আমাকে নিয়ে গেল যে একটা তদবির করবো চলো তুদির করব চলো এই সেই খুব আদর করতেন বলছে আমার মধ্যে যদি কোনো প্রকার কম্বল দেখো পরিবর্তন দেখো তাহলে আমার এই পানিটা আমার মুখের উপর একজন মুক্তি সাহেব বড় মুক্তি তো পানি এরপরে সে আমার সামনে বসে বসে এই চাকু দিয়ে এইভাবে কাটতেছে একটা করে দাগ দিচ্ছে কি যেন পড়ছে আবার একটা দাগ দিচ্ছে কি যেন পড়ছে আবার একটা দাগ দিচ্ছে কি যেন পড়ছে এরপরে এইভাবে করলো এইভাবে করলো একটু বললেই কি এই যে মাটিটা মাটির রংটার মধ্যে পরিবর্তন হচ্ছে মাটির কালারের মধ্যে যেমন যেমন পরিবর্তন পরিবর্তন পরিবর্তন দেখা দিচ্ছে এরপরে কিছুক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করলাম বলতে যে কথা হচ্ছেন এরপরে বহাম মুক্তি সাহেব জিজ্ঞেস করার মতো কি আছে বলতে যে তদবির করলো কার ইয়েতে যেমন কি সমস্যা আছে উনি কাটার পরে দেখতে পেলো যে ওর সমস্যা আছে রং পরিবর্তন হয়ে গেছে তারপরে তার মানে আমি আপনার ভাগ্য থেকে যে দুর্ভাগ্য ছিল এটাকে আমি মিটিয়ে দিলাম পুরো মনে থাকবে তো ওইটা তুরুক মনে করেন না যে কি যেন করে না ওটা কাটে মনে করেন এটা হচ্ছে কাটাকাটি করেন তুরুক এই জন্য দুইটা একই জিনিস দুইটা একই জিনিস পেয়ারা হচ্ছে হলো পাখি উড়িয়ে ভাগ্য করোনা করা तुरखा बुझे ग्याख बुझते तो जे हो, हो, जे ना बुजे <स्थथ> <तो> <स्थ> এটা হচ্ছে জ্যোতিষ বিদ্যা জ্যোতিষবিদ্যা এটা হচ্ছে যাদু আল্লাহরম বলছেন মানে জ্যোতির্বিদ্যার কোন অংশ শিখলো যে ব্যক্তি জ্যোতিষবিদ্যার কোন কিছু মাধ্যমে কোনো কিছু কে শুনেছেন এটা শিক্ষিত দেখা সমাজে একটা দেখা যায় না একটা পরে বলতো ওই তারকার নাম হচ্ছে এটা ওই তারকার নাম হচ্ছে এটা ওটা সুখ তারা ওটা হচ্ছে দুধ তারা ওটা হচ্ছে এই তারা সেই তারা এইটা ওইখান থেকে এইখানে আসলে এই হয় ওইখান থেকে যখন সব রাজা নেমে চলে আসে তখন মনে করবি এই হয় এটা হচ্ছে বিদ্যা তারকা গোনার মাধ্যমে আরে তার বর্ণনা এসেছে লাস ওয়াজা না তিন নবিনাজ রুমে এই নাজম গুলা হচ্ছে আলামাত আলামাত হচ্ছে আল্লাহ মানে হচ্ছে অনেক লাইট আল্লাহ হচ্ছে লাইট অবিনাজ আর এগুলো মাধ্যমে মানুষ পথ চলে সেটা সেটা মানে কি এটার দিকে আছে অন্য মাধ্যমে শীতকের মধ্যে পতিত হয়েছে আল্লাহর এই মাকলুক চারোকাকে নিয়েও মানুষ শীতকের মধ্যে পতিত হয়েছে আল্লাহলাম বলছেন যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কোনো কিছু শিখলো যে ব্যক্তি জাদুবিদ্যায় শিখলো মানে এই জ্যোতির্বিদ্যা অফিসিয়ালি হবে আন অফিসিয়ালি হবে জ্যোতির্বিদ্যার উপরে এখন পৃথিবীতে পিএচডি চলছে না পিএচডি মাঝি হচ্ছে কিন্তু জ্যোতির্বিদ্যার উপরে পিএসডি হচ্ছে মানুষ পিহাজার ডিমের আবার এই জ্যোতির্বিদার আপনার ফুটপাতে খাদার ওই রসি ওইখানে ঝুলালো হ্যাঁ আর ওইটা দিয়ে দেখে আর ওর সাথে আরেকশয় আছে পাগড়ি পড়ার চিল্লার সাথে ওরা ওইখানে দেখবেন একটাকে দেখবেন যে ও আছে ওরা দুপুরবেলা ঠিক সাড়ে এগারোটা সময় আমি মানুষের ভালো কাজ করি সরকারের জন্য তোমাদেরকে বের করা হচ্ছে ভালো কাজ সরকার আর কি বলবেন হ্যাঁ অনেক জ্যোতিষীকে দেখবেন সাহেবরা মুফতি সাহেবরা এরাও আছে এরা কিভাবে করছে যে জ্যোতিষবিদ্যা আগে ছিল এর আকাশে এখন এতদূর আকাশ বেলায় আকাশ দেখার সময় কোথায় ছাদ চলে এসছে এত কিছু তো দেখা যায় না এখন হাশ দেখে দেখে আপনার ভাগ্য ঘটবে রাতের বেলা যখন ঘুমের সময় সম্ভব নয় রাতের বেলা অনেক কিছু করার সময় এখন তারা দেখছে যে চোখ দেখেই বলে দিচ্ছে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ কণ্ঠ শুনেই বলে দিচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ হাতের এই নোখ গুলো দেখে বলছে হাতের নোখ দেখবেন টিকবে যারা যে তাদের তদ্বির করে দিন ছাড়া ওদের কাছে যাবেন যাওয়া পরেও আপনার হাতের নোখ ধরে টিকবে কিবার পরে আপনি প্রচন্ড রকম ব্যাথা এখানে এই সমস্যা এই নোখ দেখে আপনার সবকিছু কে নির্ণয় করছে দেখেছেন আপনার এগুলো নোক দেখে দেখেন নাই দেখেনা যে কত জায়গায় দেখিয়েছেন আমাকে এই নখ দেখে এইভাবে কিভেটি বলবে অথচ এই নখটা দিন ধরা হোক না হোক আপনি নখ যে কোনো মানুষের ধরে দেখেন কালার চেঞ্জ হচ্ছে নখ দেখে বলবে হাতের এই কর দেখে বলবে হাতের আঙ্গুল গুলোকে বলবে তুমি এইভাবে আঙ্গুল মিশাও এবার মিশতেছে না এই যে ফাঁকা দেখা যাচ্ছে এই ফাকাটা হচ্ছে তোমার জাদু তোমার অতীতে সমস্যা হয়েছিল ভবিষ্যতে তোমার সমস্যা হাতের এই ফাকা কেউ তো আমি মিটাতে পারো যদি এই ফাঁকাকে এইভাবে মিশাতে চায় জোর করে এই রক গুলো দেখা হয়েছে যার যার ফাঁকা আমার তার ফাঁকা ফাঁকা আচ্ছা হাতের আঙ্গুলকে এইভাবে কড়াই করায় মিলাবে এসে যে এইভাবে কড়াই করা দুটাকে সমানভাবে মিলছে না একটু কম বেশি হয়ে যে তোমার এটা সমস্যা এই যে রেখা গুলোকে ধরে এইভাবে মিলাবে তারকার চলে এসছে এই রেখা হাতে হচ্ছে আপনার কোনো কিছুই বলা লাগবে না আপনি শুধু এসে আপনার আওয়াজটুকু বলবেন আপনার সবকিছু আমি বলে দিব এরপরে হচ্ছে ব্যবহার্য কাপড় পুরাতন কাপড় নিয়ে যাবেন যা ব্যাপারে জানতে চান তার ব্যবহার করে একটা কাপড় তার কাছে নিয়ে যাবে সে গন্ধু বলে দিবে যারা দাবি করে তারা বলে যে কাপড় নিয়ে আসেন শুনেছি তার ব্যবহার করে কাপড় করে কাপড় নিয়ে আসবেন এগুলো সব হুজুরা করে আলো গুলো করে ব্যবহার করে কাপড় লাগবে তার কাপড়ে একটা কোনা হলেও লাগবে কাপড়ের একটা কোনা হলেও লাগবে আমাদের জৈবেন মানগঞ্জ থেকে কোনা এই কাপড় শুনে আপনার সম্পর্কে বলবে আপনার চোখ দেখে বলবে আপনার আওয়াজ শুনে বলবে এবং আপনাকে কোরআন হাদিসের আলোকেই আপনাকে তদবির দেওয়া হবে দেখছেন না এই যে দশ থেকে ভাসান ইয়ের গাড়ি যেটা তারপর যে অলার গুলো তার ভিতরে দেখেন না ওরান সমাধান দেওয়া সমাধান হুজুর হুজুর অন্তর্ভুক্ত এই সবকিছু কিন্তু এত কিছু বললাম এটা হচ্ছে নুজুমের ব্যাখ্যা জ্যোতির্বিদ্যার ব্যাখ্যা এটা এই জ্যোতির্বিদ্যার ব্যাখ্যার মধ্যে কিন্তু যারা গিয়েছে তাদের থেকে খবর নেবেন বারো এলাকায় এই যে বারো নম্বরের তবলকে বারো নম্বর তবলক মহিলা মাত্র তাই আছে একটা বাংলাদেশের প্রথম মহিলা মানুষ এটা দেওয়া এই মাদ্রাসার একজন ডোনার আছে জর্ম নাই তীরে খলিবা হয় এত মোটামার মতো সাতজন কালো লোকটা মালিক বাজার মালিকা শহরে অনেকগুলো বাড়ির মালিক ওই মাদরাসার বড় একজন ডোনার সেখানার এবং কিতাবখানার মাদ্রাসা আছে ওই মাদ্রাসার প্রধান আছে একটা মৌসিদের স্বাভাবিক তার ওইখানে গেলে আমি গিয়ে সে হচ্ছে আংটি নামে পরিচিত শুনেছেন কিচ্ছু জানে না গেলেই তার ব্যাপারে খবর জানতে পারবেন তো তার কাছে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে কি নাম আপনি বলবেন আমার নাম আবদুল্লাহ আবার জিজ্ঞেস করবে নাম কি আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ তিনবার জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার সাথে আঙ্গুলে তিনটা চারটা আছে আঙ্গুলে এই বিশ বাইশটা আংটি আছে এই আংটি গুলোর পাথর গুলো থাকে এই সাইডে এই পাথর গুলো আপনার সাইডে আছে কিন্তু আপনি পাথর দেখতেছেন কিচ্ছু দেখতে পাবেন না এই আপনি যখনই নাম বলছেন আংটি গুলোকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে দেবেন বলতে থাকবে আবদুল্লাহ এই বারো নম্বরে দেখে দেখে সব বলে দিচ্ছে শুধু নাম জিজ্ঞেস করার মাধ্যমে মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায় মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায় তখন সে বাপের নাম জিজ্ঞেস করে আর ওর যে প্রধান খাদ্য ছিল আব্দুল কুব দু সে ছিল আমার ক্লাসমেট ওখানে বাসা তো ওখানে গিয়ে দুষ্ক করতে ঢুকতে ও আরেকজনের কথা বলছে আমি সামনে বসে বসে আয়ুল কুস্তি করতে চলবে আর তোরা এক করতেছি ওর ওটা ডিস্টার্ব হচ্ছে ও শরীর থেকে ঘাম বেরোচ্ছে এই কে কি করেন এখানে কে কি করেন এখানে খুব চিল্লা বললাম ছাত্র ঢুকছে কে এখানে কি করে কোরআন করে দেখতো দেখো দেখতে গিয়েছে যে আমরা দুজন বকা বাধ্য করে পাশে বসে কখনো কখনো এটা মূর্তিতে মাদ্রাসায় ঢুকে কখনো কখনো মূর্তি সাহেব হাতে ঢুকে কখনো কখনো তাদের কাছে চলে আসে এগুলা সব লুজুমির অন্তর্ভুক্ত আল্লাহ উৎপর্ষণ করছেন যে ব্যক্তি জ্যোতিষবিদ্যার কোনো কিছু শিখবে সে জাদুবিদ্যা শিখবে আর যে জাদুবিদ্যা শিখবে সে মূর্তি পুজো হয়ে যাবে কারণ কোনদিন কাজ করে না তাহলে আমরা কয়টা পেলাম চারটা এই তোরক নজম ইয়া তোর পেয়ারা নজম আমি সপ্তাহে কিন্তু মুহূর্ত জিজ্ঞেস করবে এগুলা ইয়াপা তোরক পেয়ারা चार्लाम जतू जब दादा दादा ज्योतिर्विद्या जो बाढ़ गण के संख्या जो बाढ़ तीन जादू बाढ़ू जो बाढ़ मूर्ति पूजब তো জ্যোতির্বিদ্যা যত বাড়বে জাদু যত বাড়বে জাদু যত বাড়বে মূর্তি পুজো যত বাড়বে দাদা মা দাদা পাঁচ নম্বর জাদুর ব্যাখ্যা হচ্ছে দেওয়া হয় একজন লাগায় সেটা দেয় না রাজনৈতিক গিচ্ছুতে হচ্ছে মধ্য বড় গিচ্ছু এই গিট্টু আর ছোট খায় দেয় ঘুমায় সব করে কিন্তু রাজনৈতিক গীতু আর অকদা গিঠু গিরা লাগিয়ে দিয়ে জাদু করা হয়েছিল গ্রহণযোগ্য তো অকদা অকদার হচ্ছে গিটু গিটু লাগিয়ে যার মধ্যে ফু দেওয়া হয় সেটা হচ্ছে জাদু সেটা হচ্ছে জাদু গিরা লাগিয়ে লাগিয়ে গিঠুর মধ্যে আশ্রয় চাইতে বলছেন আল্লাহ দেখবেন অনেকের যারা কায়তন করা দিচ্ছে তাদের এই কায়তনের মধ্যে গিটু দেওয়া আছে খাজার বসি যেটা দিচ্ছে এর মধ্যে গিটু দেওয়া আছে এই গী শুধু কি যেন এইটা আমাদের হজরত ভালো করছে আমি এটা সেই ছোটবেলায় দেখছি ভাট মসজিদের ভাট মসজিদ এই ভাট মধ্যে আমি মহাস ভাট মসজিদের এই বাবা সাহেবকে আমি ছোটবেলায় দেখছি তো সে এইভাবে করে গীটু দিত ওই গিট্টুর সিস্টেমটা আমি শিখে ফেলছিলাম যে কিভাবে আল্লাহ যখন এটা দিয়েছেন পরবর্তী দেখছি গুলো যে এগারোটা গীটু থাকে এগারোটা থাকে মানে একটা কায়তনের ভিতরে তিন জায়গায় থাকে একটা কায়তনকে তিন জায়গায় গীটুগুলো দেয় এখানে এক জায়গায় এখানে এক জায়গায় এখানে এক জায়গায় প্রত্যেকটা এই যে ভিতরে আছে পরেরটা এগারোটা তারপরটা এই যে এগারোটা এই কোরআন পড়ে দিচ্ছে আর রসুল হাসানি করেছিল ও পিতা পড়ে দিয়েছিল ওদের কিতাব ওদের পিতা পড়ে দিয়েছে আলমদার মিনান তৎকালীন সময় ইহদিদের কাছে কিতাব ছিল না ইন্দির ছিল না তাদের কাছে দিয়ে তারা জাদু করত আর এখন মুসলিমরা কিতাব দেওয়া হয়েছে তারা জাদু করবে যাদু করেছিল তারা করবে এই যে গিটু লাগিয়ে যতগুলো দেখবেন সবগুলো হচ্ছে জাদু ও মুক্তি সাহেব দিচ্ছে যে ভাই বলছেন মুক্তি সাহেব দাদা মুক্তি সাহেবদের এটা একটা ব্যবসা বৃদ্ধ দিয়ে দিয়ে যেগুলোই করা হবে এটা হচ্ছে জাদু অপাধ রকদা বুঝতে পেরেছেন জাদু ব্যাখ্যা বুঝতে পারছেন আপনারা রকদা এগুলো সব জাদুর অন্তর্মুক্ত করে রাখবেন যেই বাড়িতেই দেখবেন সাথে সাথে লোককে নিয়ে ত্রাক করে ফেলবেন করে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে তারপর চূড়া পারাক করে বু দিয়ে এই বৃষ্ঠগুলোকে আগে খুলে দিবেন যদি খুলতে না পারেন কেসিতে কাটতে থাকবে না আল্লাহর কাছে সাহায্য না করে খালি কু দিতে থাকবেন ওকে জিজ্ঞেস করবেন তোমার কি কষ্ট হচ্ছে আমি এক ভাষা থেকে জাদু খুলেছিলাম নানমন্ডি এক থেকে একটা জাদু করেছে একটা ছোট্ট একটা বোতলের ভিতরে একটু পানি ভরে দিয়েছে বোতলের ভিতরে যে হোমীয় বোতল আছে না বোতলের ভিতরে পানি তারপরে হচ্ছে ওষুধের মনে হয় ওষুধের বক্স হবে প্লাস্টিকের ওর ভিতরে পেরাক রেখে আর একটা বোতলের ভিতরে গুলের ডিম্বা ভিতরে মাটি রেখে এটাকে যখনই ভাবে এভাবে নাড়াই নিচে দিয়ে উঠতেছে কষ্ট হচ্ছে খুব নাম নিয়ে খুললাম খুলে ওর মধ্যে বারবার বারবার করে ফুঁ দিচ্ছি ফালাকার্লাচ করে ফু দিতে দিচ্ছে আস্তে আস্তে করছে এখন একটু কোনছে একটু কমছে একটু কমছে অনেক সময় লাগবে কাজের মধ্যে তো হচ্ছে অনুষ্ঠানের নাকি রক্তিদা তার ভিতরেছে এই গিঠুটা মনে রাখবেন এটা সময় সুতার মধ্যে ছিল এখন এটা তামার মধ্যে চলে এসেছে এই যে তামার বালাগুলো ব্যবহার করছে না ওর মধ্যে দেখবেন গিঠু দেওয়া আছে ওর মধ্যে গিটু দেওয়া আছে কি হয়ে যাবে বালাইটা করার সময় ওইভাবে করে ওদের কবিরাজা বলে যেভাবে ওইভাবে করবেন প্যাচা পেচা প্যাচা পেঁচা প্যাচা পেচা পেচা করে হাদিস যে তামার মধ্যে চলে এসেছে তারপরে তামার আছে এই তারগুলোর গুলোর মধ্যে এখন অল্প দা মানুষ এই তার গুলোর ভিতরে তার গুলোকে গিটু দেয় গিটু দিয়ে সেই তারগুলোকে গুলোকে মাদুলির ভিতরে দেয় উপর দিয়ে মন দিয়ে দেয় মাদুলির ভিতরে বাসে আমরা তামার তার আমি এটা প্রথম দেখলাম তামার তার কেন উপরে কায়দলেও গিটু দেওয়া ভিতরে তামার তাপ তামার তার তখন ওটাকে বের করছি তামার তা খুঁজে বের করে খুলে বের করে এরপর দেখি ওর ভিতরে এগারোটা এইভাবে গিটু দেওয়া এটা যে শুধুমাত্র রশিতে হবেটা আমার তারের মধ্যে হতে পারে ওই তারের মধ্যে দিয়ে দিবে আপনার কাপড়ের মধ্যে দিয়ে দেবে ব্যবহার্য কাপড় এর ভিতরে ও সুই সুতা দিয়ে ওই সুতা দিয়ে গীষ্ট বেরে বেড়ে এখানটায়